সাহুদের মধ্যে অনেক নবীদের কাহিনী আল্লাহ তালা বলেছেন সমস্ত নবীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার জন্য তাদের পুরো এক্সপেরিয়েন্স নবী করিম সাল্লামের সামনে আল্লাহ তালা রেখেছেন যাতে করে তিনি নিজে পরিস্থিতি যখন যেদিকে যায় কিভাবে ওনার দায়িত্ব পালন করতে হবে ওনার মনের হিম্মত আরো বেড়ে যায় সাহস না হারান এগুলোর জন্যই আল্লাহ তালা বিশেষ করে সমস্ত নবীদের কাহিনী এই সুরাতে নিয়ে এসেছেন এমন এমনকি কোনো কোন যে তিনি বলেছেন নবীকারী হুদ এবং এর কাছে চুল পাকিয়ে দিয়েছে আমাকে বুড়ো করে দিয়েছে কারণ যে মেসেজ এখানে আসে যে পরিমাণ সবর করতে হবে নবত দায়িত্ব পালন করতে হবে এগুলো চিন্তা করে আমি সাংঘাতিকভাবে। চিন্তা যুক্ত হয়ে পড়েছে যে চিন্তা আমার চুল পাকিয়ে দিয়েছে গুলো আমার মাথার চুল পাকিয়ে দিয়েছে কত বড় দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন চিন্তা করতে গিয়ে মাথা চুল পেকে যাচ্ছে তো সমস্ত নবীদের কাহিনী শেষে আল্লাহতালা বলছেন আর এখন কোনো নবীদের কাহিনী এসে রাজা থাকবে না সব নবীদের কাহিনী শেষ হয়েছে এখন আল্লাহ তালা বলছেন শুনলেন তো সব সস্তা কেমা উমের তা এবার মজবুত হয়ে থাকেন টিকে থাকেন একদম মজবুতের সাথে টিকে থাকেন কেমা উমের যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে যখন হুকুম আল্লাহ তালা দেন দিনের কাজকে করার জন্য দিনের উপরে টিকে থাকার জন্য যত চ্যালেঞ্জই আসুক আপনি মজবুত হয়ে টিকে থাকেন উনি একলা টিকে থাকার জন্য বলছেন আর আপনার সঙ্গে যারা তবা করেছে সবাই মিলে সবাইকে মজবুত হয়ে টিকে থাকতে হবে আর প্রত্যেক মোমিনই তো আল্লাহ কাছে তবা করতে হয় গুলু মমিন তা আউয়াব প্রত্যেক মোমিনকে আল্লাহ কাছে তবা করতে হয় অর্থাৎ এখানে প্রত্যেক মমিন না বলে যারা আপনার সঙ্গে তও করেছে তারা সহ আপনি সহ মজবুত হয়ে থাকেন এখানে একটা চিন্তার বিষয় যদি আল্লাহতালা বলতেন যে আপনি আর মমিনগণ মজবুত হয়ে টিকে থাকেন এই কথা আল্লাহতালা বলেন নাই বলেছেন আপনি মজবুত হয়ে টিকে থাকেন আর আপনার সঙ্গে যারা তও করে ত করেছে নিয়মিত তও করে তারাও মজবুত হয়ে টিকে থাকুক এখানে তবকারি তব করে তারা কথা আছে মোমেনরা কি করেন গুনা করেন এখন তো এই জন্য আল্লাহ বলেছে যে মোমেনদের বিপদ মুসিবতের মাঝে মধ্যে অবস্থা একটুখানি গুনাটুনা হয়ে যাবে কিন্তু যে সমস্ত মোমিনগণ তব করে তারাই আল্লাহর কাছে বেস্ট নাই। নবীদেরকে আল্লাহ তারা স্পেশাল তরিকায় হেফাজত করেন এছাড়া সমস্ত মানুষ গুণা করে কাজে উনি এত বড় বুজুর্গ কেমন এই গুনা করলেন ওনার দ্বারা কোনো গুণ হবে কি না নাকি এইরকম চিন্তা করার সুযোগ নাই গুণা করবেই কোন মোমিনের রেহাই নাই তবে এই মোমেনদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নিয়ে করা যারা করেন আল্লাহ জানা করে দিন বেশি বেশি তো এই তাওবাকারই গুনা মোমিন গণ যেন আপনার সঙ্গে মজবুত হয়ে টিকে থাকে গলা তাও আর কখনো সীমা লঙ্ঘন করো এর অর্থ কি কোন কোন সময় মুসলমানদেরকে দিনের কাজ করতে গিয়ে সাহাবা সালামকে বাতিলের সঙ্গে সংঘর্ষ হয়েছে করতে হয়েছে যুদ্ধের যেতে হয়েছে। শুধু দিনের কাজ করে একেবারে নিরিবিলি এরকম পড়ে থাকা যায় নাই করতে দেয় না মাঝে মধ্যে একেবারে সংঘর্ষের দিকে নিয়ে যায় কিছু করতে হয়েছে তো এরকম করতে হইলেও যখন করা লাগে সীমা লঙ্ঘন যেন না করেন যদূর না করলে হবে না ততটুকুন করে। কোনো বাড়াবাড়ি করবেন না কখনো সীমা লঙ্ঘন করবেন না দিনের পথে টিকে থাকতে গেলে যে সমস্ত সংগ্রাম সৃষ্টি হয়ে যা সংগ্রাম মুখর জিন্দিগি আসে উত্থান পথন অনেক কিছু মোকাবিলা করতে হয় সব কিছুর মোকাবিলায় যদি কোনো সময় মোকাবিলা করতে হয়ও সবর তো লাগবেই মোকাবিলা করতে গেলেও যেন সীমা লঙ্ঘন না হয় ইন্না হু বীমা তা নিশ্চয়ই তিনি তোমরা যা কিছু করো সব কিছুকে দেখেন অবলোকন করেন তিনি পর্যবেক্ষণে আছেন তোমরা তার দৃষ্টির বাইরে নেই কোন সময় বাড়াবাড়ি করো কিনা সীমা লঙ্ঘন করো কিনা এটাও তিনি দেখবেন কেনার আর খবরদার যারা এই নবীর সঙ্গে থাকেন নবী আলা কাজ করেন দিনের দায়িত্ব পালন করেন তোমরা কখনো জালিমদের উপরে নির্ভর করো না জালিমদের সঙ্গে তোমাদের সম্পর্ক যেন এরকম না হয়ে যায় যে তাদের উপরে তোমরা নির্ভর করছ তোমাদের সম্পর্ক জালিমদের সঙ্গে হওয়া ঠিক নয় এই জালিমগুলো হচ্ছে আল্লাহর দুশ্মন এ তার কানুন রোকন থেকে রোকন মানি পিলা আর পিলার অর্থ হলো যেটা আমাদের হেলান দেওয়া যায় ভর করা যায় কিছু রাখা যায় এই যে পিলারের উপরে বিল্ডিং রাখা যায় তাই না পিলার হচ্ছে বিল্ডিং এর স্বাদের শক্তি তো মোমেন্ট শক্তি কখনো জালিমরা হবে জালিম ওই জালিম আমার পক্ষে আছে জালিমের সঙ্গে আমার খুব উঠা বসা আছে খুব ভালো সম্পর্ক আছে তাহলে কি ভালো মোমেন হলো তো এই যে এই বিষয় তার এসেছে যে ইলা লা তামিলু ইলাইহিম যেমাদ কখনো আল্লাহ যারা তাদের প্রতি তোমরা মায়ের হয়ে যেও না তাদের প্রতি তোমরা দুর্বল হয়ে যেও না তাদের প্রতি ভরসা করতে যেও না তাদের কাজে কর্মে চলাফেরায় দিন বিরোধী যে সমস্ত কর্মসূচি তারা হাতে নেয় এগুলোর ব্যাপারে কখনো সন্তুষ্টি প্রকাশ করো না এগুলো রাহেমাহুল্লাহ বলেছেন আর ব্যাপারে কোন এনকার না করা এগুলোকে অপছন্দ না করা জিন্দাবাদ বলতে থাকা এরকম কাজ কাজ যারা করে যে জালিমদের পক্ষ অবলম্বন করে ফেলে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন এরকম যদি কখনো করো করোমার সাকুম তাহলে আগুন তোমাকে স্পর্শ করে ফেলবে তার মানে জাহান নাম থেকে তোমার তুমি রেহাই পাবে না তুমি জালিমের জালিমের পক্ষ অবলম্বন করো। তুমি যদি মোশেকের পক্ষ অবলম্বন করো তুমি যদি কাফের পক্ষ অবলম্বন করো তার সঙ্গে তোমার খুব দহরম মহরম চলতে থাকে তারা তোমার শক্তি হয়ে যায় তাদের উপর তুমি নির্ভর করো তাহলে তোমাকে আগুন ছাড়বে না তোমাকে যাহার নাম তোমার জন্য অবধারিত আউলিয়া তাহলে কি হবে যখন আল্লাহ তালা তোমাকে পাকড়াও করবেন কোন জালিম যে সমস্ত যেগুলার উপর নির্ভর করেছিল তোমার এলা ছিল তোমার সঙ্গে জোটবদ্ধ হয়েছিল তারা আল্লাহ ছাড়া কেউ পারবে না তোমাকে সেদিন রক্ষা করতে এবং তোমাদেরকে কখনোই সাহায্য করা হবে না কারো সাহায্য পাবে না তুমি আজকে জালিমদের পক্ষে অনেক আছে। তাদের অনেক শক্তি আছে কাফের মোসেক তাদের পক্ষে আছে সেদিন যখন তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবেন এরা পারবে তখন তোমাকে হেল্প করতে যে আমরা দুনিয়াতে তোমার পক্ষে সিনেমা আজকেও আছি সাবধান ইমান ইমান তার হলে আগুন থেকে বাঁচতে হলে জালিমের সঙ্গে কোন ধরনের ঘনিষ্ঠতা নির্ভরতা মিত্রতা জায়জ নাই যারা দিনের কাজ করবে তাদের জন্য শুধু নবী মোহাম্মদ সাল্লা দিনে কাজ করবেন না তার উন্মত দিনে কাজ করতে হবে এই গাইডেন্স শুধু রসুল্লা সাল্লাহ আসমের জন্য তারা উন্নতির জন্য যারা দিনই আল্লা দিনই জিন্দিগি যাপন করবে নবী আল কাজ করবে তাদের সামনে এই পরিস্থিতি আসলে তারা কি করতে হবে এখন এই যে সাংঘাতিক পরিস্থিতি কঠিন পরিস্থিতি দুশ্মনী চতুর্দী থেকে কোনো আল্লাহ দুশ্মনের সাহায্য নেওয়া যাচ্ছে না নেওয়া যাবে না জায়জ নাই কি করতে হবে কার কাছে যেতে হবে আল্লাহ তাল কাছে যেতে হবে বিপদে যত পড়বে তত আল্লাহর কাছে যাও কোন তরিকা আল্লাহর কাছে যাবে কোন আমলের মাধ্যমে আর নামাজ কায়ম করেন দিনের দুই প্রান্তে এবং রাতের অন্ধকারের কিছু অংশে তাহলে আল্লাহ তালা সাহায্য পেতে মমিনকে কোন তরিকায় এগোতে হবে নামাজের তরিকায় বিপদে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাইবে দুইটা তরিকা একটা নামাজ পড়বে এই যে আমরা নিয়মিত পাঁচ বক্তে নামাজ পড়ি এর মাধ্যমে সাহায্য চাওয়া হয় সুরা আছে কি ইয়া আল্লাহ ইবাদ তো শুধু আপনারই করি আর সাহায্যর কার কাছে চাইব আপনার কাছেই চাই শুধু নামাজের সঙ্গে সাহায্যের সম্পর্ক আল্লাহ সাহায্যের সম্পর্কে এত গভীর এটা তেমন ফরজ নামাজে তেমন নফল নামাজেও নবিক ইমসাল্লাম যখন কোন মদিনের আকাশে কালো মেঘ দেখতেন তুফান চলে আসে কিনা শুরু হয়ে যায় কিনা দরে যে কোনো বিপদ দেখলে তিনি কি করতেন আগে নামাজে দাঁড়িয়ে যেতেন সেটা হয়তো নফল নামাজ তাহলে নামাজ দিয়ে বান্দা মো বিপদ আপদে কঠিন পরিস্থিতিতে কঠিন মুহুর্তে আল্লাহর কাছে সাহায্য চাইবে এখন এখানে নামাজে আবার সময় বলে দেওয়া হয়েছে এখানে ফরোজ আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে কেউ কেউ এই তাফসির করেছেন যে এখানে ফরোজ আমাদের একটুখানি সময়গুলোকে সংক্ষিপ্ত আকারে পেশ করা হয়েছে। দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে দিনের দুই প্রান্তের মধ্যে সকালে কোনটা ফজর এই সকালে দিনের সকালের প্রান্তে গুলো দিনের আর পরের প্রান্তে কোনটা জোহর আসর কেউ কেউ বলেছেন যে এটা আরেক অংশ সূর্য যখন ঢলে যায় তখন থেকে আরেক প্রান্ত হলো আর জোলাফা মিনাল লাইলে লাতে রাতের অংশে দুইটা মাগরীব এবং এসা এগুলো নিয়ে অনেক ইতলাপ হয়েছে কোনটা দ্বারা কোনটা হয়েছে মাত্র তিন রক্তে বলা হয়েছে কিন্তু রক্ত হলো কয়টা পাঁচটা তিন রক্তকে পাঁচ রক্তের মধ্যে ভাগ করতে হবে এটা আর ক্লিয়ার হয়ে এসেছে সুরা বনি ইসরায়েলের মধ্যে সুরা ইসর মধ্যে আটাত্তর নম্বর আয়াতে সেখানে আল্লাহ তালা কি বলেছেন এখানেও তিনটা বলেছেন তিনটা পাঁচ বাক্তে নামাজ দিয়েছেন আকিম সলাতি দুলু ক্রিসমসে নামাজ কায়ে করেন সূর্য যখন ঢলে যায় ইলা গাছাটিলে রাতের অন্ধকার যখন আসে সময় যখন কোরআন হয় কোরআন বলতে বলা হয়েছে ঢলে গেলে কয় অক্ত আছে। দুই অক্ত জহর এবং আসর ঢোল সূর্য পশ্চিম দিকে ঢোলা শুরু হয়ে গেলেই জোহর তারপরে একটা লম্বা গ্যাপ দিয়ে আবার আসর এই তাহলে দু ল ভিতরে দুইটা ঢুকে গেছে আল্লাহ তালা এই ইশারা ইঙ্গিতে নামাদের ওয়াক্ত দিয়েছেন কিন্তু পুরো বর্ণনা নাই পুরো বর্ণনা কোথায় আছে হাদিসের মধ্যে তো এই জন্য হ্যাঁ সুন্না আর বিস্তারিত এসেছে সুননার মধ্যে হাদিসের মধ্যে এবং আল্লাহ তালা নিজে বলেছেন আহ কেউ কেউ বলেছেন আব্বাস রাজ এক লোক এসে প্রশ্ন করলেন আমাদের হাদিসের দরকার কি আল্লাহ তালা তু বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে আমি কিছু বাদ দিই নাই জরুরি জিনিস তো সব তো কিতাবে বলে দিয়েছেন হাদিসের দরকার কি তো তিনি বললেন এই বলেন আমাদের রক্ত কখন শুরু হয় কখন শেষ হয় এগুলা বলা তুমি কোথায় পাবা কে কোরআন এইভাবে বিস্তারিত নাই হাদিস লাগবে এভাবে এই জন্য কোরআন হাদিস দুটো নিয়ম সেমানকে চলতে হবে এই জমানায় কিছু লোকের মধ্যে ওয়াশ ওয়াশা কাজ করে আগে থেকেও আছে এদেরকে বলা হয় কোরআন ই আহলু কোরআন যে আমরা কোরআন ছাড়া কিছু বুঝি না কোরআন আসল এই হাদিসের মধ্যে খালি একফ আছে হাদিস বাদ দিলে হাদিসের কারণে উন্মতের মধ্যে একতলাপ হয়েছে না আমাদের হাত কোথায় বাঁধবে কোথায় না বাঁধবে ইত্যাদি নিয়ে বাদ হাদিস ছেলে দিলে উন্মতের মধ্যে একটি হাত বাঁধা হয়ে যাবে শয়তানের ধোকার তরিকা দেখছেন এদেরকে বলা হয় আহলুল কোরআন তারা নাম দিয়েছে নিজের কে আহ আমরা কোরআনওয়ালা অথবা কোরআন ইংলিশে বলা হয় এই ভিতরে ভিতরে এরকম একটা বুদ্ধিজীবীদের মধ্যে এই আন্দোলনটা আসে কিন্তু অনেক এটা আসে না ভিতরে ভিতরে আসে ম্যানচেস্টার এলাকায় একটি অ্যাক্টিভ আছে কিছু কিছু লোকের মধ্যে আসে আমাদের দেশেও আছে কিছু কিছু বুদ্ধিজীবীদের মধ্যে এটা বেশি ঢুকেছে নবী করিম সালাম হাজিস তোমাদের মধ্যে কিছু লোক পাওয়া যাবে আল্লাহর তিনি বসাচ্ছিলেন পরে তিনি উঠে বসতে মজবুত হয়ে পেলেন আল্লাহর কসম আল্লাহর কোরআন যেরকম ভাবে শরীয়তের হুকুম হালাল হারাম বিভিন্ন বিষয়গুলো কায়েম করে দেয় আমার মাধ্যমে আল্লাহ যে হাদিস দিয়েছেন তার মাধ্যমেও কায়েম হয়ে যায় এই দুইটার একটা যে ধরবে না সে অবশ্যই গোমরা হয়ে যাবে আলৈকিল তো আলৈক তারাকুম আমরা কিতাবুল লহে ও শূন্য তেরাসুলি আমি দুইটা জিনিস রেখে গেলাম কি একটা রেখে গেছেন দুইটা কিতাবুল্লহে ও সুন্নতের আসলিহি কাজেই এই দুইটার একটা ছাড়ার কথা যে বলে সে গোমরা পথভ্রষ্ট মিসগাইডেড নামাদের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে দিন এসেছেন নামাজ ফরজ হওয়ার পরে তিনি যখন মেরাজ থেকে আসলেন এ পাশক্ত নামাজের ফর্মুলা নিয়ে এর আগে পাশ নামাজের ফর্মুলা আমরা মেয়েরাজের মধ্যে শুনলাম গত বৃহস্পতিবারে এর আগে নামাজ পড়েছেন কিভাবে পড়েছেন কোন কোনো কোনটা আছে দুই বেলা ফজর নামাজ আর মাগরিবের নামাজ আর তাহার নামাজ এক্সট্রা ছিল পরে পাঁচ বক্ত নামাজ যখন আল্লাহ তালা মেয়েরাজের মাধ্যমে দান করেছেন এরপরে আর ওই আগের দুই ওক্ত জায়গায় হয়ে গেল এরপরে তাহাদুত্তা নবী করিম জন্য ওয়াজিব ছিল সেটা ওনার জন্য নফল হয়ে গেল আর উম্মতের জন্য নফল থেকে গেল এই বা কায়দা পাঁচ যখন ফরাজ হয়ে তিনি নিয়ে আসলেন ওাক্ত তো ওনাকে বলা হয়নি মেয়েরাজের ওয়াক্ত বলার জন্য পরে জিবরি আল্লাহ দুই দিন আসলেন প্রথম দিন আসলেন আউ্য়াল ওয়াক্তে শুরু ওয়াক্তে এই প্রথম ওক্ত যখন শুরু হয় ওই ওয়াক্তে এসে ওনাকে বলেন আমি আপনি আমাকে ফলো করেন এই এইভাবে নামাজ পড়বেন এই ওয়াক্ত এভাবে হবে এত রাকাত হবে রাকাত টাকাত সব ঠিকঠাক করে উনি আসলেন পরের দিন আবার আসলেন শেষ ওয়াক্তে যে এই একদম ফাজার জহর আসল মাদি বিশ্ব প্রত্যেকটি শেষ ওয়াক্তে আসলেন পড়ালেন এভাবে পড়েন দুই দিন পড়ে বললেন যে প্রথম দিন পড়েছি দ্বিতীয় দিন পড়েছি ওই শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশ আছে পুরোটা আপনার উন্মত বিস্তারিত হাজি শরীফে এসেছে এবং এখান থেকে আমাদেরকে নামাজের পুরোপুরি কায়দা নিতে হবে নামাজের মধ্যে আত্মাহিয়া পড়তে হবে লোকের মধ্যে বিভিন্ন রকমের তাসমির করতে হবে এগুলোর বিস্তারিত করানো এসেছে সব হাজি এসেছে এই জন্য হাজি করিম সল্লু কমার এখন আসে এই যে তোর কথা আগে আসে আবার তু আগে আয়া এখানে আবার নামাজ কথা আছে এবং পরেও আবার কিছু এক্সপিয়েশন গুনামাফর কাহিনী আছে আল্লাহ বললেন যে নামাজ কায়েম করো দিনের দুই অংশে দুই বেলা এবং রাতের একটি অংশে নিশ্চয়ই নেক আমল গুণগুলোকে নিয়ে যায় গুণগুলোকে সরিয়ে ফেলে গুণাগুলোকে মুছে দেয় তাহলে নেক আমল গুনাকে মুছে দেয় নেক আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে নামাজ নামাজ পড়লে অনেক গুণা আল্লাহ মুছে দেয় অনেক গুনামাফ হয়ে যায় এরকম যে কোন অনেক কাজ করলে অনেক গুণা মাফ হয়ে যায় কিভাবে গুনামাফ হয়ে যায় হাজি বললেন ম্যাম ইন মুসলিম ইন ইউজ কোন মুসলিম যখনই কোন গুনা করে ফেলে এবং সঙ্গে সঙ্গে খেয়াল করেছে অজু করে ফেলে অতপর দুই রেখাত নামাজ পড়ে তাহলে আল্লাহ অবশ্যই তার গুণাগুলিকে মাফ করে দেন তার গুণা মাফ হয়ে যায় এসেছে একদিন ওসমান আফফান করলেন অযু করে দেখালেন তোমরা দেখো অযু করলেন তিনি বললেন ঠিক এইভাবে আমি রসুল্লাহ সাল্লা আসামকে অজু করতে দেখেছি তিনি তখন খলিফা অযু করে উম্মদকে দেখাচ্ছেন অতপর তিনি বললেন এখানে কোন দিয়ে ব্যস্ত থাকে না নামাজ পড়তে গেলে মনোযোগ দিয়ে পড়ে খুদুর সাথে পড়ে গুফের আল্লাহ নামাজের কারণে তার অতীতের অনেক গুণাকে আল্লাহ মাফ করে দেবেন আর সাল খামসু পাঁচ রক্ত নামাজ এক অক্ত থেকে আর রক্তের মাঝখানে যা গুণা হয়েছে পড়ে রক্ত পড়লে এগুলো মাফ হয়ে যায় জুমা তু ইলাল জুমা এক জুমা থেকে আর জুমার মাঝখানে অনেক গুনা মাফ হয়ে যায় রমাদান, রমাদন ই রান আর এক রান থেকে আরেক রানের মাঝখানে দুই রান যে বান্দা পেয়ে যায় এমন করে এই দুই রানের মাঝখানে এর যতক্ষণ কবিরে গুনা থেকে বান্দা বিরত থাকে তাহলে গুন মাফ পাওয়ার জন্য একটা শর্ত আছে সেটা কি কবিরা গুনাগুলো থেকে কিভাবে দূরে থাকা যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়তো পারা যাবে না কিন্তু বাঁধা চেষ্টা করতে হবে তাহলে আশা করা যায় অনেক সৌজয় আল্লাহ মাফ করে দেবেন আর কি হাজিস এসেছে হাদিস একজন মুসলিম এসে তিনি এক তিনি একজন মহিলাকে বেগানা মহিলাকে ধরে চুমো দিয়ে ফেলেছেন এরপরে নবী করিম সালেন্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি কি করা যায় আল্লাহ নামাজ কায়ম করো দিনের দুই বেলায় দুই প্রান্তে আর রাতে একটি অংশে এবং এইভাবে নেক গুনাকে মুছে দেয় মাফ হয়ে যায় কাফারা হয়ে যায় এই খবর যখন তাকে বললেন তিনি সমস্ত লোকদের জন্য হাদিথি তিনি বললেন মুসলাদি আহমাদি এসেছে ইন্সমাবা ইনকুম আকুম আল্লাহ তালা তোমাদের মধ্যে আরোকুম যেভাবে তোমাদের মধ্যে রেজেক বন্টন করে দিয়েছেন কাউকে আল্লাহ তালা মিলিয়নিয়ার করেছেন কাউকে কপর দক্ষিণ করেছেন আমির করেছেন কাউকে গরিব করেছেন কাকে এরকম করে আল্লাহ দিন দাঁড়িয়ে আখলাখ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ রেজেকে বন্টন করে দেন সবাই সমান দেন ইউ বিশাল সম্পদের মালিক বানিয়ে দেন অনেক সময় দেখা যায় যাকে পছন্দ করেন তাকেও দেন যাকে মোটেই পছন্দ করেন না তাকেও দেন কি বলেন মাঝে মধ্যে দিনদার লক্ষ্যে ধনী পাওয়া যায় পাওয়া যায় কিনা আবার একবারে আল্লাহর দুঃশ্মন তাকেও দেখা যায় অনেক বড় ধনী হয়ে গেছে এই দুনিয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তালা শুধুমাত্র দিনদারি থাকলে দুনিয়া দেব না থাকলে দেব না এইটা নাই ও আল্লা দি তারপরে হচ্ছে আরান আহাদ দুনিয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাকে পছন্দ করেন তাকে পছন্দ না করলেও তাকে দেন কিন্তু দিনটা শুধুমাত্র ওই লোককে দেন যাকে তিনি পছন্দ করেন দিনদারি সত্যিকার দিন তাকে দিবেন দিনের আমল তাকে দিবেন দিনের মহাব্বত তাকে দিবেন যাকে আল্লাহ একান্ত পছন্দ করেন দিয়েছেন সত্যি আল্লাহ তাকে করেন। করেন্লা দিন আফসিবিআ লা সঠিক মুসলিম হবে না যতক্ষণ না তার দিল এবং জিব্বা মুসলিম না হয় অন্তরের মধ্যে পরিপূর্ণ ইমান ইসলাম জবানের মধ্যে ইমান ইসলাম যদি পাওয়া না যায় তাহলে দাবি করার মধ্যে কোন মুসলিম ইসলাম হওয়ার সুযোগ নাই ওলাই হাত মানে যার হু বাবা একাহু সত্যিকার মমিন হয় না কেউ যতক্ষণ না তার প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ না হয় প্রতিবেশীকে কষ্ট দিলে ভালো মমিন হওয়া যাবে অতপর আমরা বললাম অমা বাবা নাবি আল্লাহ ইকা নবী প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় কোন তরিকায়ু কোন কারণে প্রতিবেশীকে কেউ যদি কখনো ঠকায় প্রতারণা করে ডিসিভ করে অথবা জুলুম করে এটা কারণে প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করা হয় যা তাকে ক্ষতি সাধন করা হয় ওলা আব্দুল মালান হার কোন বাঁদা যদি হারাম কোন সম্পদ অর্জন করে সম্পদের পাহাড় জমি এসে হারাম ইনকাম থেকে এই সম্পদে আল্লাহ কখনো বরকর দেবেন না তাকে ওালাইয়া সদগা করলেও আল্লাহ কবুল করেনা ওয়ালাইয়াত্রী কুখালফা হারিহি ইা নাজাদার আর যত কিছু জমা করে রেখে যাবে তার পেছনে এগুলো সব তার জাহান নামে জলার জন্য সম্বল জোগাড় হয়ে থাকবে আল্লাহ তালা গুনার দ্বারা কোনো গুনা দূর করেন না গুণার দ্বারা কোনো খারাপকে দূর করেন না হাসান কিন্তু আল্লাহ দূর করে দেন ইন্নআল খাবিজ্লাহুল কোন খাবিস জিনিস কোন দূর করতে না কোন খবিজ জিনিসকে দূর করতে পারে না ঘটনা তিনি বলেন যে আতাতনি ইম্রান তিনী বি একজন মহিলা আমার কাছে এক দেড় খেজুর কিনতে আসলো ওনার খেজুরের দোকান আছে মানুষ তো ধোকায় পড়ে গেছেন আলিঙ্গন করার পরে আর অগ্রসর হন নাই উনি ভুল করতেছেন ত্যা পেয়েছেন সাহাবি হলেও মানুষ নাকি মা শুনতু না তারপরে এখন উনি এই কাজটা করলেন যে একজন বেগানা মহিলাকে জড়িয়ে ধরলেন খাহে সাথে কত বড় গুনা হয়ে গেল তিনি খুব চিন্তায় পরে গেলেন তিনি বলেন আমি অমর কাছে আসছি এসে বললাম যে আমি তো এই কাজ করে ফেলেছি কি করি এখন আমার ভিতরে খুব অনুশোচনা খুব পীড়া দিচ্ছে বিষয়টি আমাকে তো অমর বলেন ইত্তাক বাস্তির আল্লাহ শিকা আল্লাহকে ভয় কর আর কাকে বলার দরকার নেই তোমার পাপকে গোপন রাখো প্রকাশ করি পাবলিসিটি করা আল্লাহ মাফ করে দেখ তোমাকে থাকে তার প্রকাশ করো না কাউকে বলতে যায় না এখন এই মনে মানে না ওনার ভিতরে অনুশোচনা সাহাবিদের মধ্যে যে ওনারা নবীর মতো ছিলেন না নিশ্চয়ই কিন্তু গুণা করে ফেললেই ওনাদের ভিতরে এমন একটা চেতনা কাজ করতো মর্ম বেদনা কাজ করতো কিভাবে মুক্তি পাওয়া যায় মুক্তি না পাওয়া পর্যন্ত তাদের শান্তি হতো না তিনি বলেন আমি সফর করতে পারলাম না হাতটা আতায়াম আমি শেষ পর্যন্ত আমি এখন অশান্তিতে আছি তো কার ঘটনা হয়েছে তো পরিচয় দিল তাও ওই আরেক মুজাহিদের স্ত্রী যিনি এক যুদ্ধের ময়দানে চলে গেছেন এই কথা শোনার পরে সাহাবি বললেন আমার যে কিরকম কষ্ট আরো বেড়ে গেল হাতা জানান তো মিন আহালিনার আমার কাছে মনে হলো আমি একটা জাহান্ন মিশালাবো দেখেছি আমার ভিতরে কষ্ট চলে আসলো হ্যাঁ তা মান্নাই তো আসলাম তুই সাঈছিল যে আমি এর আগে ইসলাম কবুল না করতাম এই কাণ্ড ঘটিয়ে তারপরে ইসলাম কবুল করতাম তাহলে আমার উপায় ছিল উপায়টা কি বলেন তো ইসলাম ইহা দিন ইসলামের কারণে যা ঘটে আগের সবগুলো মাফ হয়ে যায় আফসুস করলাম যে হাই রে ওই দিন যদি কেবল ইসলাম কবুল করতাম এই ঘটনার পরে তাহলে আমার একটা উপায় ছিল এখন তো আমার আর কোন উপায় না আগে তো ইসলাম কবুল এখন নবী করিম সালাম তাকে বললেন না কিছুক্ষণ পরে জিবরি লাহিনী আসলেন আসার পরে তো নবী করিম ডাকলেন দেখেছি আস এই যে তোমার ব্যাপারে খবর আছে আকে মে এবং রাতে কিছু অংশ নিশ্চয় নিশ্চয়ই নেক গুনাকে সরিয়ে দেয় সাফ করে দেয় তো এই বিষয়ে আরেকটা এসেছে যখন নাজিল হয়ে গেল তখন এক লোক বললেন আরেক এক সাহাবি বললেন এই তার এই খবরটা শুনে আল্লাহু কি সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা আকরামুল আকরামীন আর হামিমিন আর কি হাজি বলেন আমি একবার ওনার কাছে আর যখনই কোন গুণ করে ফেল জলদি করে নেক কাজ করে ফেল তাহলে ওই গুণাটাকে মুছে দেওয়া হবে ও হাসান আর মানুষের সঙ্গে আচার ব্যবহারে খুব ভদ্রতা নম্রতা শিষ্টাচার উত্তম আচার ব্যবহার কর এই তিনটি ও করলেন এক নম্বরে কি আল্লাহকে ভয় করে যেখানে থাকো দুই নম্বরে গুণা করে ফেলে একটা নিক কাজ করো আল্লাহ তালা গুণাটাকে মুছে দেবেন তিন নম্বর হচ্ছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এখন এই যে হাদিসের মধ্যে আসলো কয়েকটি ঘটনা সাহাবিদের মধ্যে হয়েছে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই হাদিসের মধ্যে আর কি কি শিক্ষা আছে যে এখানে নারী পুরুষের মধ্যে এই যে পর্দার ব্যবধান আল্লাহ তালা করেছেন ব্যারিয়ার করেছেন এটা মানুষের স্বাধীনতা খর্ব করার জন্যে না মানুষের নিরাপত্তার জন্য এই জন্য কারো পর্যন্ত কারো ক্ষেত্রে নিরাপত্তা ছিল না এখন এই জমানায় লোকেরা পাওয়া যায় সারাদিন মহিলাদের সঙ্গে বেগানোর উঠা বসা করবে আর বলবে যে না পর্দা তো হলো মনের পর্দা শুনছেন পর্দা পর্দা আর কেউ কেউ বলে আমি এরকম একটা এই পর্দা নিয়ে ডিসকাশন হচ্ছে খুব একটা হাই লেভেলে ওখানে ছিলাম তো পর্দার কথা তখন যে ইসলামের প্রোগ্রাম হবে এখানে যেন একটা পর্দার ব্যারিয়ার থাকে এটা যেন একটা পর্দা ছাড়া না হয় এটা নিয়ে জোরালো কথা আসলো একজন তিনি আবার তিনি মনে হয় ইসলামের কাজ করেন তিনি বলে কি ব্যাপার আমাদের কিছু লোক যারা ইসলামের কাজ করলে কি মহিলা দেখলে কিন্তু তারা শুধুমাত্র যৌন বিষয় নিয়ে চিন্তা করে নাকি এই জন্য তাদেরকে একটা পর্দার দেওয়াল খাড়া করাই দিতে হবে তাহলে আমাদের জমানার লোকেরা কি স্বাভাবিক থেকে বেশি বুজুর্গ হয়ে গেছেন গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ রবুল্লা আলমিন যিনি শরীয়তের শরীয় প্রণেতা তিনি জানেন যে সাহাবিদের হয়ে গেছে পিটফল হয়ে গেছে আমাদের হওয়াটা আরো বেশি সম্ভাবনা রয়েছে বিপদের মধ্যে পড়ে যেতে পারি আমরা এই জন্যই ফ্রি মিক্সিং এর এই তত্ত্ব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কোন অবস্থাতেই যেন পর্দা উঠে না যায় তাহলে আমাদের কোনো নিরাপত্তা নেই এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল এরপরে আল্লাহ তালা বলছেন ফালাউলা এই যে নবী থেকে এই কাজ করতে হবে নবীর পরে তার উম্মদকে কাজ করতে হবে একইন আল্লাহ তালা আগের উম্মদদের একটু রেফারেন্স দিয়ে বললেন ফালাউলা ক্যা নামিনাল কুরু নামিন কাবলিকুম উলু বাকি তোমাদের আগে যে সমস্ত শতাব্দীগুলো জেনারেশনগুলো যুগ যুগ ধরে পার হয়ে গেছে তাদের মধ্যে প্রত্যেক সমাজে কিছু কিছু লোক উলু বাকি অল্প কিছু লোক যারা বাকি ছিল হক পথের উপরে দিনের কাজের উপরে দিনের উপরে দিনের আমলের উপরে দিনের জিন্দিগি যাপনের মধ্যে যারা ছিল ইয়ান হাউন আনিল ফেসাদ বাকিদেরকে তারা জমিনের মধ্যে প্রত্যেক নবীদের মধ্যে উমরদের মধ্যে কিছু লোক অল্প কিছু লোক দিনের কাজ করে গিয়েছে বাকি যারা মুনকার করে তাদেরকে থামিয়েছে আমরবিল মারুফ। এবং না হিমকারে কাজ করেছে এরকম যদি না করত তাহলে কিন্তু আল্লাহ তারা সবাইকে ধ্বংস করে দিতেন কিছু লোক করার কারণে গিয়েছে তবে সবাই তাদের কথা শুনে নাই দাঁড়াতে কাজ করলেই সবাই কবুল করে ফেলবে কোন গ্যারান্টি নাই কিন্তু কাজ করে যেতে হবে এখন এই যারা এই কাজ করে দিনের পথে থাকে মানুষকে ডাকে এরা কি মেজরিটি না মাইনরিটি অধিকাংশ কোন দিকে উল্টা দিকে তারপরেও অল্প সংখ্যক যারা আছে তারা এই কাজ করে যেতে হবে এই কাজ করার কারণে আমি তাদেরকে নাজার দিয়েছি থেকে রেহাই দিয়েছি। আর যারা জুলুম করেছে জালিম ছিল যারা ইসলামের বিরুদ্ধে অবস্থা নিয়েছে শিরেক বেদায়ের দিকে চলে গিয়েছে কুফুরি রাস্তা ইখতিয়ার করেছে এ এবং যারা সমাজের মধ্যে প্রভাবশালী ছিল সুযোগ সুবিধা ভোগ করেছে যারা সমাজের বড় লোক শ্রেণীর ছিল এরা সব ওই পথে গিয়েছে গিয়েছে আর থেকেছে। তাহলে আমাদের বর্তমান সমাজের যে অবস্থা দিনের পথে টিকে থাকা এবং মানুষকে দিনের দিকে ডাকার কাজ করে সংখ্যা অনেক কম আর উল্টা দিকে অনেক বেশি কিন্তু আমরা যদি এই কাজটা ছেড়ে দেই তাহলে কিন্তু আল্লাহ তালা কাউকে নাজাদ দেবেন না কিন্তু এই আমরা কাজটা করতে থাকলে আল্লাহ তালা বড় বিপদ থেকে অন্তত নাজাদ দেবেন এবং সব সবসময় এটা কম মাইনরিটি হবে এই বিষয়ে নবী করিম সাল্লা হাদিকে কি বলেছেন বাদা আল ইসলাম ও গারিবান কামা বাদা ইসলাম তো ছিল এসেছিল আরব সমাজের মধ্যে কেউ না অপরিচিত অল্প কিছু লোকের মধ্যে পরে মদিনার সমাজে এটা হয়ে গেল উপস্থিতিতে। সেটা সেই ধারা চলবে চলেছে আস্তে আস্তে কমতে কমতে আবার ইসলাম ওয়ালাদের সংখ্যা কি হয়ে যাবে মাইনরিটি হয়ে যাবে মুসলমান দেশে ইসলাম ইসলামওয়ালা ম্যাজরিটি না মাইনরিটি মাইনরিটি সবাই মুসলিম নাম কাম আছে কামে মুসলিম আর অমুসলিমের কোন পার্থক্য আছে কোনো পার্থক্য নাই মনে হয় তো ইসলামের অবস্থা এই হবে যে মুসলিমদের মধ্যে আল্লাহ দিনের রাখার কাজ অল্প লোকে করবে বা আর এই অল্প কিসের মধ্যে যারা টিকে থাকবে তাদের জন্য বিশাল সুসংবাদ আছে তারাই সুসংবাদের অধিকারী হবে আর যারা মনে করেন সমাজ যেদিকে যায় সেদিকে চলো গড়ে হ্যাঁ যেদিকে সবাই যায় সেদিকে চল উল্টা দিকে বিপরীত দিকে এমন কি সাধারণের ভিতরে কিন্তু নিষ্কাশনে বসলেও দেখা যায় ম্যাজরিটি অধিক্রমণ করছে সালফাসী একজন বলেছিলেন যে দুনিয়ার মধ্যে কাফের আর মুসলমানদের তুলনায় মুসলিটি আবার মুসলমানদের আমলের দিক থেকে মোটামুটি আর না করা দিক থেকে আমল আমলার আবার যারা আমল করে তাদের মধ্যে শহীদ দিনের পথে টিকে থাকো লোকরা আবার যারা আমল করে তাদের তুলনা মাইনরিটি খালি কমতেই আছে হকটা এত কঠিন জিনিস হকটা অনেক ত্যাগ কোরবানি করে নকশের সঙ্গে সংগ্রাম করে সমাজের সঙ্গে সংগ্রাম করে পরিবারের সঙ্গে সংগ্রাম করে এই দিন কি হককে ধরে রাখতে হয় পরিবারের সদস্যরা ওই দিকে ছুটতে চায় একটা বিয়ের সাথে মাহফিল শুরু হয়ে গেলে কি হয় অলিমার মধ্যে অধিকাংশ কোন দিকে ছুটে গুলটা দিকে শয়তান যে তরিকায় কাপড় সাপড় পড়লে সেদিকে একটা বিয়ের মাহফিলের সামনে দিয়ে যান কি দেখা যাবে সুফানি তো তখন কিভাবে এই সাত বাড়ির গোরা যারা এরকম মাইনোরিটি হয়ে থাকবে তাদের জন্য সুসংবাদ তখন ওনাকে প্রশ্ন করা হলো মানের গোড়াবা ইয়ারা চুলাল এখন কারা হবে এই তু বা সুসংবাদের অধিকারী গোড়াবা গরিব বাদ আল ইসাম গাড়িবান এর অর্থ কি কেউ কে তর্জমা করে ইসলাম গরিব হিসাবে আসে মানে মুসলমানরা খালি গরিব থাকবে তো যারা গরিব আছে তাদের জন্য সুসংবাদ এই গরিবের অর্থ এটা না আগে বলেছি আরবিতে গরিব অর্থ দরিদ্র না আমরা গরিবের অর্থ বাংলা কি বুঝি দরিদ্র এটা উর্দুতে ফার্সিতে আর আরবি বাংলা কিন্তু আরবিতে গরিব অর্থ অপরিচিত আগন্তক আনএক্সেপ্টেবল রেয়ার স্ট্রেঞ্জার মানে সমাজের সঙ্গে আল্লাহ তো এই এই গরিবের অধিকারী তিনি বললেন আল্লাহ মানুষ যখন সবাই ফাসাদ দিকে যাবে দিন ছেড়ে দিয়ে উল্টা দিকে যাবে তখন যারা ইসলামের জন্য চেষ্টা করতে থাকে নিজেরা ওই পথে দিকে থাকে বাকিদেরকে আনার চেষ্টা করে এরা হচ্ছে গোরাবা। গোরা এরপর এখানে আল্লাহিনাজামা উতরে ফুফিহে আর বাকি লোকেরা সবাই কি করে যারা জালিম তাদেরকে অনুসরণ করে মেজরিটির লোক জালিমকে অনুসরণ করে জালিম তিরকম একটা হলো আল্লাহ করে ব্যাপারে ইমানের ব্যাপারে সঙ্গেও তারা জুলুমের আচরণ করে নির্যাতন করে সমাজকে অতিষ্ঠ করে ফেলে দুষ্কৃতিকারীর দল তো মেজরিটি লোক এই জালিমদেরকে ফলো করে ইনসাফ যারা করতে চায় তাদেরকে কমই ফলো করে এটাও বাস্তবে ঠিক কিনা বলেন এটা যদি কেউ না করে তাহলে কি হবে আল্লাহ বলে দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটি দল চলিয়ে আসুক যারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে মনজোর কাছ থেকে সরিয়ে নেবে এবং আর যারা তা না করে অন্য জালিমদের ব্যাপারে এসেছে আরেকটি হাদিছে লোকেরা যখন কোন জালিমকে দেখে প্রতি একটা সাধারণ পানিশমেন্ট দিবেন গণ পানিশমেন্ট দিবেন এই গোটা জাতি এই পানিশমেন্ট ডুববে সেই জাতি নিরাপত্তাহীনতায় ভুগবে সে জাতির মধ্যে কোনো শান্তি থাকবে না সে জাতির জানমালের কোন নিরাপত্তা থাকবে না কারণ তুমি অন্যের যান নষ্ট হয়েছে তুমি জুলুম করা হয়েছে অন্যের মাল ক্ষতিগ্রস্ত হয়েছে তার প্রতি ইনসাফ করা হয়নি তুমি সেটা থামানোর চেষ্টা করিনি তোমার কোনো নিরাপত্তা থাকবে না তাই হচ্ছে অনেক দেশে ঠিক না।